আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলমিনাত আশরফিল আসহাবিহি আজমাইন আমি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বিশেষ আয়োজন সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমরা বিশিষ্ট ব্যক্তিদেরকে এই অনুষ্ঠানে পেশ করি আপনাদের সামনে উপস্থাপন করি তার নিকট থেকে ইসলামের বিভিন্ন দিক ও বিভাগের বিষয়ে জানার জন্য আজকে তারই ধারাবাহিকতায় আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত আলেম শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শকমণ্ডলী আমরা আজকে তার নিকট থেকে তার কর্মজীবন সহ অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদের সাথে আমি মুজাফর বিন মোহসিন আছি প্রশ্নের মাধ্যমে তার নিকট থেকে বিভিন্ন বিষয় জেনে নেওয়ার চেষ্টা করব আসুন আমরা সরাসরি শেখ শহীদুল্লাহ খান মাদানের কাছে যাই শেখ আপনি আপনার শিক্ষা জীবন সম্পর্কে এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে আগের পর্বে বলেছেন দর্শক মন্ডলী উপভোগ করেছে আপনার সাক্ষাৎকার পড়াশোনা করার পরে দেশে ফিরে আসলেন না সেখানে ছিলেন কর্মজন কিভাবে শুরু করলেন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আসলে একটি সুন্দর কথা আপনি জিজ্ঞাসা করেছেন যে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পরে আমার কর্মজীবন কিভাবে শুরু হলো আসলে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পিছনেও যাওয়ার আগে আমার একটা বড় ধরনের ইচ্ছা ছিল যে সেখানে যাব আমি দিন ভালোভাবে বোঝার এবং শেখার জন্য এরপর দেশে ফিরে এসে যেন আবার আমাদের সমাজে সে সম্পর্কে আমি কিছু সেবা দিতে পারি এমন একটা চিন্তা ছিল তো দেখেছি আলহামদুলিল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন আমি অনার্স শেষ করলাম শেষ করার পর সেখানে আবার সুযোগ হলো দাওয়া বিষয়ে একটা হায়ার ডিপ্লোমা নেওয়ার এক বছরের একটা কোর্স সেটাও আমি কমপ্লিট করলাম তো এর মাঝে আবার সুযোগ হলো আলহামদুলিল্লাহ দেখেছি আমি যে অনেক ভাইরা আমাদের সেখানে পড়ালেখা করার পর কর্মজীবন হিসাবে সে দেশেই বিভিন্নভাবে তারা গ্রহণ করে নিয়েছেন বিভিন্ন জায়গায় দাওয়াতে কাজেও তারা জড়িত রয়েছেন কিন্তু আমার চিন্তা ছিল যে আমি দেশ থেকে এসেছি শেখার জন্য একটা সুযোগ ছিল সৌদি ধর্ম মন্ত্রণালয়ে কিছু বাংলাদেশে আওয়াতের কর্মক্ষেত্রে জব করার জন্য একটা অ্যাপ্লাই করার সুযোগ ছিল আমার পূর্বে এই সুযোগ প্রায় পনেরো বছর যাবত বন্ধ ছিল বাংলাদেশের কোনো নিয়োগ হয়নি প্রায় পনেরো বছর পরে আমি একটু খোঁজখবর নিলাম শুনলাম যে না এখন কাগজপত্র দেওয়া যাচ্ছে আবেদন করা যাচ্ছে আমি আবেদন করলাম আমাকে ভাইবার ডেটও করে দিলেন ঠিক করে দিলেন ভাইবা হল আলহামদুলিল্লাহ সব কিছু ভালো হলো আশেষে আমি সুসংবাদ পেলাম যে আলহামদুলিল্লাহ আমাকে বাংলাদেশেই এই দাওয়াতি কর্মকাণ্ডের জন্য সৌদি ধর্ম মন্ত্রালয়ের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষকতা আওয়াতি কর্মকান্ডে আমি জড়িত তখন থেকে এখন পর্যন্ত রয়েছি আলহামদুলিল্লাহ আপনার কর্মজীবন তাহলে শুরু হয়েছে মূলত উদ্দেশ্যে জি জি এবং এখন আপনি যে কর্মজীবন শুরু করেছেন জি জি আমি শিক্ষকতার মাধ্যমে বলতে চৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন বাংলাদেশে আমি দাওয়াতি কর্মকাণ্ডে নিয়োগ হই সেখানে নিয়ম ছিল যে যেকোনো একটি দিনী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে হবে সেই লক্ষ্যে আমি মিরপুরে একটি অপরিচিত মাদ্রাসা মাদ্রাসা দারুসন্নার অধ্যক্ষ হিসাবেও সর্বপ্রথম শুরু করি সেখানে বেশ কিছুদিন থাকার পরে আবার আরেক মাদ্রাসায় প্রয়োজনে বা ভালো মনে করে জায়গা চেঞ্জ করি সেখানে প্রধান মুফাসির হিসেবে। আরেক আলিয়া মাদ্রাসায় হয়তো কিছুদিন আবার সেবা দেই। কিন্তু সেই পরিবেশ খুব একটা ভালো না পাওয়ায় আবার আরেক প্রতিষ্ঠানে চলে আসি যেটি বর্তমান বংশাল নাজিরাবাজার ঢাকায় অবস্থিত মাদ্রাসাতেল হাদি সু প্রাচীন একটি প্রতিষ্ঠান এবং উন্নত বাংলাদেশে ফিরে যাই তিনে যাওয়ার সাথে সাথে সেটা শুরু হয় আচ্ছা তাহলে এখন আপনার যেখানে কর্মরত আছেন কোন সাল থেকে এখানে কর্মরত এখন যে প্রতিষ্ঠানে আমি আছি আমি মূলত কর্মরত মেইন আমার যেটা বলেছি সৌদি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে সৌদি বাসী বা দূতাবাসের যে রিলিজিয়াসি ধর্মীয় বিভাগ সেটার অধীনে আমরা দায়িত্বশীল আর সাথে যে প্রতিষ্ঠানে সম্পৃক্ত হতে হয় থাকতে হয় মাদ্রাসাত হাদিস নাজিরোবাজার ঢাকায় সেখানে আমি দুই হাজার থেকে সেখানে রয়েছে। আমরা দর্শকের উদ্দেশ্যে আর জিনিস আপনার কাছে জেনে নিতে পারি যে আপনারা ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে কাজ করেন আপনাদের আপাতত সংখ্যা কতজন এবং আপনাদের কার্যক্রমটা যদি একটু বলতেন যে কিভাবে আমরা বাংলাদেশে এই ধরনের প্রায় ৪০ জনের মতো তো ৪০ জনের মত বিভিন্ন শিক্ষা ক্ষেত্রেই বা শিক্ষা প্রতিষ্ঠানেই অনেকেই জড়িত কেউ ইউনিভার্সিটির সাথে আছেন কেউ মাদ্রাসায় আছেন এই জাতীয় কেউ আলিয়া মাদ্রাসায় আছেন এইরকম বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন আমি বলবো যে এটা মূলত বলা যেতে পারে এক প্রকার জনগণ তাদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার যে একটা আমরা গাইড দিয়ে থাকি যে দিক নির্দেশনা দিয়ে থাকি সুষ্ঠু সুন্দর শৃঙ্খলা পরিবেশ বজায় রাখার জন্য তাদেরকে যে আমরা শিক্ষা দিয়ে থাকি সেই হিসেবে। বলতে পারি আমরা যে এটা পরোক্ষ ভাবে একটা সহযোগিতা দেওয়া হচ্ছে আর যেগুলি আমাদের দায়িত্ব রয়েছে সেগুলির মাঝে লেখালেখির মাধ্যমে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হয় সেটি বিভিন্ন দৈনিক বলেন বা অথবা ম্যাগাজিন বলেন মাসিক পত্রিকায় অনুরূপভাবে বই পুস্তক রচনা বা সংকলন ইত্যাদির ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ আমারও বেশ কিছু বই পুস্তক প্রকাশ হয়েছে সাথে আরো যেগুলি আমাদের বিভিন্ন টিভি চ্যানেল চ্যানেলেও প্রোগ্রাম হয় এছাড়াও আরো বিভিন্ন যেমন মসজিদের খোদবার দায়িত্ব পালন করে থাকি আমরা বিশেষ কিছু আরো কিছু করেছি শুধু দাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে জড়িত এটা বাস্তব মূলত আর একটা প্রশ্ন আপনার কাছে দর্শকদের উদ্দেশ্যে ভালো হয় যে তারা যে দাই নিয়োগ করেন তারা কিভাবে বাংলাদেশের জনগণের কাছে আপনারা কি প্রচার করেন জি ধন্যবাদ সুন্দর কথা একটি বলেছেন আসলে আমরা যদি চিন্তা করি একজন মুসলিম তিনি ইসলাম জানবেন ও মানবেন কোরআন আলোকে আর একজন মুসলিম অপর্জনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন তিনিও করান এবং সন্নার আলোকে ইসলাম তো কোনো মজাহ বা কোনো তরিকা বা কোনো মতবাদের কাছে সীমাবদ্ধ নয় বরং ইসলাম আল্লাহ আল্লা রাসুলসালসাল্লাম তিনি যেটি বলেছেন তারক তু ফিকুম আমরাইন লু মাহমস্তুম বিহিমা কিচাবাহি সন্নতি আমি বিদায় নিয়ে যাচ্ছি ঠিকই কিন্তু তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি যে আমরা যারা দাওয়াতি কর্মক্ষেত্রে কর্মরত রয়েছি আমাদেরকেও যে নির্দেশনা দেওয়া রয়েছে আমরা যেন কোনো রাজনৈতিক দলের ছত্র ছায় নয় এবং কোনো মাঝাব তরিকার ছত্র ছায় নয় বরং আমরা আল্লাহ রসুল সাল্লা আলি হুসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন ও ওসন্না এই দুটোর আলোকেই আমরা ইসলামের কথা বলি এবং মানুষকে ইসলামের দিকে এগিয়ে আসার আহ্বান জানাই এটাই হলো আমাদের মূলত কাজ কোনো বিশেষ দল বা বিশেষ কোনো গোষ্ঠী বা ইত্যাদির সাথে নয় আমরা আপনার কাছে মনে হচ্ছে যে শিক্ষকতা পেশাটি কাজটি আপনার কাছে খুব ভালো শিক্ষকতা আমরা জানি যে আল্লাহ রাসুল সাল আলু তিনি বলেন তিনি সুসংবাদও দিয়েছেন যে আল্লি আল খাইরা যে মানুষকে দিন শিক্ষা দিবে এমন ব্যক্তির জন্য এমন শিক্ষকের জন্য আল্লাহ আল্লা সুবাহাগন এমনকি আসমানবাসী জমিনবাসী সকলে তার জন্য করেন এবং তার জন্য রহমত কল্যাণের দোয়া করেন গভীরে মাছ পর্যন্ত গর্তের পিপিলিখা পর্যন্ত যে এই বড় মর্যাদা যদি পাওয়া যায় এই পথে চলে তাহলে কে না এই পথে চলতে চায় এই জন্যই এটাকে বেছে নিয়েছি বা প্রাধান্য দিয়েছি তিনি একজন শিক্ষক হয়েছেন বিরতির পরে ইনশাল্লাহ আবার ফিরে আসব দর্শক মন্ডলী আপনারা চমৎকার সাক্ষাৎকার শুনছিলেন অপেক্ষায় থাকুন আবারও ফিরে আসবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল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 छोट बड़ पकल्याण देख पापर अशुभ परिणती परवर्ती अनुष्ठान पिसाए আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মাদানের কাছে আপনার কাছে আমরা আকিদা সংক্রান্ত বিষয় জানতে চাই এবং উপযুক্ত পাত্র আপনি বলে মনে হয় কারণ আপনি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আকিদা বিষয়ে পড়াশোনা করেছেন আসলে আসলে আকিদা এটাই হচ্ছে একজন মুসলিমের মূল বিষয় কিন্তু অনেকের কাছে হয়তো অস্পষ্ট হতে পারে যে আকিদা কাকে বলে কি জিনিস আকিদা দ্বারা কি উদ্দেশ্য নেই আমরা কারণ আকিদা এর শব্দিক অর্থ ভিন্ন কিন্তু পারিভাষিক আমরা বলে থাকি মনে করতে পারে তো যেটা বলছিলাম যে আকিদা আকিদা অর্থ যদি আমরা সাধারণ ধর্মীয় বিশ্বাস বলে থাকি তাহলে ধর্মীয় বিশ্বাস তো আজকে একজন খ্রিস্টান তার কাছেও আকিদা আছে তার ধর্মীয় বিশ্বাস একজন ইহুদি তার কাছেও আছে তার আকিদা ইহুদি বাদের ধর্ম বিশ্বাস একজন হিন্দু একজন মুসলিমদের আকিদা কি হবে মুসলিমরা শুধু ইসলাম সম্পর্কে কিছু জানবে মনে করবে এটাই কি তার আকিদার মূল বিষয় না আসলে কি আসলে আমরা বলবো যে আকিদার মুসলিমের আকিদার মূল বিষয় হলো আকিদা বলতে কি শিক্ষা দিলেন তিনি সাহেবের কাছে গিয়ে বায়াত গ্রহণ করতে হবে এই শিক্ষা দিলেন তিনি না কোন তরিকা বা কোন মত আবিষ্কার করে সেটা নিয়ে ইসলাম মানতে হবে এই শিক্ষা দিলেন না আকিদা বলতে তিনি আল্লাহ সুবাহর পক্ষ থেকে যা পেয়েছেন সেটার আলোকে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন আর আল্লাহর পক্ষ থেকে তিনি যা পেয়েছেন তার মূল বিষয় হল তাহ যেমন আল্লাহ সুবাহ সকল জাতির কাছে রাসুল করেছেন। একমাত্র আল্লা সুবহান দ্বিতীয় বলতেন এবং আল্লা সুবহান শুধু প্রতিষ্ঠিত থাকো আর সকলের আবাদতকে তোমরা তোমরা বলো আল্লাহ সোলান সত্যিকার কোনো নেই আবাদতের উপযুক্ত কোন সত্তা নেই তাহলে তোমরা সফল কাম হবে মক্কার সেই অমুসলিম সমাজ তারা কি জবাব দিয়েছিল তারা জবাব দিয়েছিল আরেকজনের কাছে যাই বৃষ্টির জন্য এই সব মাবুতগুলি বাদ দিয়ে আমরা একজনের আবাদত করবো এই ডাকছেন আপনি ধ্বংস হোক আপনার জীবন এইভাবে তারা জবাব দিয়েছিল আল্লাহ আকবর আশ্চর্য লাগে যে আজকে আকিদার বিষয়ে দুর্বল হওয়ার কারণে বা বিষয়টি আমাদের কাছে অস্পষ্ট হওয়ার কারণে মুসলিম হয়েও যেন আমরা সেই মক্কার যাদের মাঝে আল্লাহ রসুলসাল্লাম আকিদার তাওহীদের দাওয়াত দিয়েছিলেন তাদের পরিবেশটা যেন আমাদের মাঝেও এক প্রকার চলে এসেছে কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করছি আবার একজন মনে করি যে এই বাবার কাছে গেলে সন্তান পাওয়া যাবে নজ্লা আরেকজন মনে করি এই বুজুর্গের কাছে গেলে হয়তো ব্যবসায়ী সাল্লাম সাহাবিদেরকে যখন দাওয়াতের জন্য প্রেরণ করতেন যেমন সহিদিস বারংবার এসেছে মহাজবেন জবাল্লাহন হোক ইয়া মানে প্রেরণ করলেন তাকে বললেন হে মাজে রাখো তাওহিদের বিষয়টা হলো মূল বিষয় যার এ তাহিদের বিষয় যে অজানা থাকবে বা অস্পষ্ট হবে সেই কিন্তু সের কে লিপ্ত হবে উল্লেখ করা খুব চমৎকার প্রথমে তাওহিদ জিহাদ আল্লাহ রাসুলাম বললেন তারা করে নেয় যদি তাউিদ তারা মেনে নেয় তাহলে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাদের জন্য ফরজ করেছেন দিবা পাঁচ আমাদের ধারণা আগে সালাত। আর আকিদা যদি না গ্রহণ করে তাহলে তার সালাতের বলার দরকার নেই মানে বিল্ডিং করতে হলে আগে পিলার দিতে হবে না যেগুলি থাকবে সেগুলিতে সবগুলোর কারণ যে আমরা বলি ইমানের পরিচয় এখানে কোনটি প্রথম আল্লাহর বিষয় প্রথম এটাই হলো তাহিদ এটা যদি আগে ঠিক না তাগুত কি বিষয় আজকে কিন্তু আমাদের সমাজে অনেক মুসলিম রয়েছেন যারা তাগুত এই বিষয়টাকে নিয়েও সঠিকতায় পৌঁছতে পারেননি কেউ হয়তো করে ফেলেছেন কেউ আবার খুব দুর্বলতা প্রদর্শন করেছেন তাই আমরা বলবো যে তাগুত বিষয়টিও একটু ভালো করে উপলব্ধি করা উচিত এটি ইসলামের বাইরের বিষয় নয় এটি করান এবং সন্ন্যায় আলোচিত হয়েছে বহুবার তাগুত এই এই বিষয়ে তিনি অত্যন্ত সুন্দরভাবে ভাবে তাগুতের একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন যে তাগুত এটা হচ্ছে এক প্রকার এমন বিষয় যা আল্লাহ সব তাল ব্যাপারে অথবা রাসুল সাল্লাই এর ব্যাপারে যে করা হয় এটাই হচ্ছে এরপরে তিনি বললেন তাগুত হলো অনেক যার মূল হল পাঁচটা প্রথম হচ্ছে এক নম্বর প্রথম তাগুত হচ্ছে ইবলিস মানুষকে আল্লাহ তাহিদ থেকে আল্লাহর প্রতি ইমান থেকে আল্লাহর দিন থেকে সরানো এরপর সেখানে তিনি বললেন দ্বিতীয় হলো সেই ব্যক্তি মানরাদিয়া ওল্লাহ যাকে আল্লাহর বাদ দিয়ে যার আবাদত করা হয় আর সে এটাতে সন্তুষ্ট থাকে কোন নেতা হইতে পারে কোন পীর কোন অনেক পীর সাহেব রয়েছেন এমন যার কাছে গিয়ে তার অনু ভক্তরা সেখানে গিয়ে তার কাছে সেজদায় পড়ে যাচ্ছেন আওয়াজ তাহলে সেজদা হবে আল্লাহ সুবাহর জন্য আবেদন করবে আল্লাহ সুবাহার কাছে না করে যখন এই ব্যক্তির কাছে করছে আর এই ব্যক্তি সেটা কখনো প্রতিবাদ করছেন না বরং এটাকে আরো তিনি গ্রহণ করছেন তাহলে আল্লাহ দিয়ে নিজের মতবাদের দিকে তিনি আহ্বান করে থাকেন এবং মানুষ সেটাকে গ্রহণ করে আর এতে তিনি সন্তুষ্ট হন সেই ব্যক্তি হবে তাগুন জি জি ইমাম ইবুল ইম রাহিমহল্লা বেশ কিছু বর্ণনা দিলেন এমন কথা আমরা বলতে পারি আল্লা সব তালার তাহিদ তার সকল নবী এবং রাসুলগণ তহিদের দাওয়াত দেওয়ার সাথে সাথেই তাগুত রাখার দাওয়াতে দিয়েছেন বরং যে আয়াতির কথা বললেন প্রথম বলছেন যে তাগুতকে কে অস্বীকার করবে যে বর্জন করবে যে প্রত্যাখ্যান করবে সুতরাং আমার এই ভিতরটাকে পরিষ্কার করতে হবে ধুয়ে মুছে আগে তাগুতি চিন্তাগুলিকে একেবারে ফেলে দিতে হবে বর্জন করতে হবে তারপরে যদি আমি এই পরিষ্কার অন্তরে আল্লাহর প্রতি ইমান আনি সেটা হবে ইমান সম্মানিত উপস্থিতি আমরা শুনছিলাম তার ব্যক্তিজীবন জীবন অতঃপর আমরা চলে আসলাম আকিদা সম্পর্কে জানার জন্য অত্যন্ত চমৎকারভাবে দর্শকদের উদ্দেশ্যে তিনি পেশ করলেন আগামী পর্বগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ রাবুল আলমিন আমাদের আপনাদের সকলকে সুস্থ রাখুন আমিন সুবাহানা কালদিকা আশাহাদ আস্তাক ফিরুকাব আথুবে ইলিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হে মায়া সা'দ, سنوا كوال بعد عن هدي بريكه تختل في جبلي لا نمل فكري والموتاتيك الدنيا جرماسيك فدموله وس والله يدعك يا نصيحي <تصفيق> মহান মহান রাস্তা কেন महानल्लाहद्लम के समस्त विश्व बन सोचार सकाल छिकार्ता क्या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 নবীজ সাল্লা সাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে সমাজ